আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাত ওয়াসালাম আলয় সৈয়দুল আম্বিয়া ইউলমুসলীনা মুহাম্মি ওয় আসহাবিহি আজমাইন আম্মাদ সকল প্রশংসা আল্লাহতালার জন্য দরুদ তথা শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মোহাম্মদু মুস্তফা সাল আলয় সাল্লাম এবং তাঁর সমস্ত সাহাবাইকরাম এবং পরিবারবর্গ এবং ক্যামত পর্যন্ত আগত তাঁর সকল অনুসারীদের প্রতি সম্মানিত দর্শকবৃন্দ পিস টি বাংলার এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের সকলকে মোবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা যেটি চলছিল ধারাবাহিক তথা যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমারুল কুলুব বা অন্তরের আমল সমূহ অন্তরের আমল সমূহের আলোচনা প্রসঙ্গে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হল অন্তরের আমলসমূহের গুরুত্ব পুরাণিক রিম এবং হাদিসের আলোকে আমরা আজকে আলোচনা করব ইনশা আল্লাহ যে মানুষের দেহে সমস্ত অঙ্গ থেকে যতগুলো ক্রিয়া এবং কর্মের সৃষ্টি হয় মানুষের দেহকে ব্যবহার করে যতগুলো কাজ মানুষ করে এর ভিতরে অন্তর দ্বারা যে সমস্ত কাজ মানুষ সম্পাদন করে থাকে সেগুলোর গুরুত্ব কতখানি সম্মানিত সুদী তার আগে অন্তরের কাজগুলোর সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে দিতে চায় সেটি হলো এই অন্তরের কাজ বলতে উদ্দেশ্য হল ওই সমস্ত কাজ যে সমস্ত কাজ বাহ্যিকভাবে চর্মচক্ষুতে দৃশ্যমান হয় না দেখা যায় না অন্তর দ্বারায় যে সমস্ত কাজ করা হয় সেগুলো মানুষ দেখতে পায় না কিন্তু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সেটা হাত দ্বারায় কিংবা পাও বা অন্য কোন অঙ্গ দিয়ে যদি মানুষ কোনো কাজ করে তো সে কাজ দৃশ্যমান হয় অন্তর অনেক কাজ সম্পাদন করে সেটি দুইভাবে এবং দুই দিক থেকে কিছু কাজ অন্তর ভালো করে আবার কিছু কাজ অন্তর খারাপ করে এর ভালো এবং খারাপ কর্ম অন্তর দ্বারা সম্পাদন হওয়াটা নির্ভর করে অন্তরের শুদ্ধতা এবং সুস্থতার উপরে যদি কারণ অন্তর শুদ্ধ সুস্থ থাকে তাহলে সে অন্তর দ্বারা অনেকগুলো ভালো কাজ সম্পাদন হয় কি কি ভালো কাজ সম্পাদন হয় সেটি পরবর্তী কোন পর্বে ঈশ আল্লাহাম আলোচনা করো আর অন্তর কী কী মন্দ কাজ করে থাকে যদি অসুস্থ হয় এবং অশুদ্ধ থাকে সে অন্তরটি তার দ্বারা কি কী কাজ সম্পাদিত হয় সেটাও ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ অন্তরের কাজ কি এ সম্পর্কে আলোচনার পর আসুন আমরা অন্তরের এই কাজ নিয়ন্ত্রিত হওয়া প্রসঙ্গে একটি বিষয় আলোকপাত করি অন্তর আল্লাহ সুহানতালার সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দিয়েছেন সম্পূর্ণ পরিচ্ছন্ন অবস্থায় দুনিয়াতে এসে আমরা কিছু কিছু কাজের কারণে কিছু কাজ করে আমাদের নিজেদের অন্তরগুলোকে অসুস্থ করে ফেলেছি নষ্ট করে ফেলেছি সময় তো শুধু সে কাজগুলোর আলোচনা ইনশালা পরবর্তীতে আসবে এই নষ্ট হওয়া অন্তর এটাকে পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা এটাকে কোরআনে করিমের ভাষায় তাস্কিয়া বলা হয়েছে এই তাস্কিয়া আমরা কিভাবে হাসিল করব কীভাবে আমাদের অন্তরের বিশুদ্ধতা অর্জন হবে সে বিষয় ইনশাল্লা আমরা আলোচনা করব আসলে এবার মূল আলোচনায় ফিরে যাই অন্তরের আমলসমূহের গুরুত্ব কতখানি অন্তরের আমূলসমূহের গুরুত্ব কতখানি এটি বোঝার জন্য ওই আয়াতটি যথেষ্ট যে আয়াতে আল্লাহ স্মাতা নবীগণ দুনিয়াতে আসার মৌলিক তিনটি উদ্দেশ্যের একটিকে উল্লেখ করেছেন মানুষকে বিশুদ্ধ করা মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা মানুষের আত্মশুদ্ধের জন্য আল্লাহ তালা নবীগণকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের দুনিয়াতে আসার তিনটি মৌলিক লক্ষ্যের অন্যতম হল এটি সম্মানিত সুদী অন্তরের কাজসমূহের গুরুত্ব আমরা অনেকেই আমাদের সমাজে অনুভব করি না আমরা শুধুমাত্র বাহ্যিক অঙ্গ এগুলো দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা হয়তো অনেকেই করি কিন্তু আমার অন্তর দ্বারাও যে অনেকগুলো ভালো কাজ হতে পারে সেটি আমরা ভাবি না আবার আক্ষেপের বিষয় আমাদের অঙ্গ দিয়ে যে সমস্ত গুনাহের কাজ অন্যায় এবং অত্যাচারের কাজ আমরা করে থাকি ঠিক একইভাবে অন্তর দ্বারায়ও অনেকগুলো অন্যায় অত্যাচার অবিচার এবং গুনাহের কাজ সম্পাদন হতে পারে এ বিষয় সম্পর্কে আমাদের ধারণাই খুব কম অথচ অন্তরের কাজ সমূহের জন্য আল্লাহ সুহান তলা আমাদেরকে ঠিক তেমনি বিনিময়ে দিবেন যেমনটি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলোর কারণে যেরকম বিনিময় আমরা পেয়ে থাকি বা পাব সময় সুধি শুধুই বাহ্যিক ব্যবহার করে আপনি যেরকম আল্লাহতালার কাছে পুরস্কার স্বভাব এবং উত্তম বিনিময় এটি পাবেন ঠিক একইভাবে আপনার অন্তর যদি শুদ্ধ পরিচ্ছন্ন হয় এবং অন্তর দ্বারা যদি আপনি ভালো কিছু কাজ করেন তাহলে আপনি একইভাবে আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার লাভ করবেন অনুরূপ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আপনি যদি কোনো খারাপ কাজ কোনো মন্দ কাজ সম্পাদন করেন তার বিনিময় যেরকম আল্লাহ তালা পক্ষ থেকে শাস্তির কথা আল্লাহতালা বলেছেন অঙ্গীকার করেছেন শাস্তি দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন ঠিক একইভাবে অন্তর দ্বারা যদি আপনি কোনো অন্যায় অত্যাচার গুণাহের কাজ বা অন্তর দ্বারা যে খারাপ কাজগুলো করা হয় সেগুলো যদি আপনি করে থাকেন একইভাবে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে শুধু দর্শক বরং বাহ্যিক অঙ্গ দ্বারা সম্পাদিত কর্মের চাইতে অন্তর দ্বারা সম্পাদিত কর্মকাণ্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি অন্তর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চাইতে মর্যাদাপূর্ণ যেমন আমরা দু তিনটি এক্সাম্পল দিতে পারি বাহ্যিক অঙ্গ দ্বারা যদি ব্যবহার করে যদি আমি সালাদ আদায় করি তো আল্লাহ সুন্নত তার বিনিময় আমাদেরকে দিবেন ওয়াদাস আবার যদি আমরা সালাদ ত্যাগ করি তাহলে তার শাস্তি আমাদেরকে নিতে হবে একইভাবে আমার অন্তর দ্বারা যদি আমি বিনয় অর্জন করি আমি যদি অন্তরকে ব্যবহার করে নিজেকে সবসময় বিনয় করে তোলার চেষ্টা করি তাহলে আমাদেরকে তার বিনিময় আল্লাহ তালা মর্যাদা দেবেন ওয়াদাস মন্তা আলিল্লাহ রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তালা তার মর্যাদাকে বুলন্দ করবেন পক্ষান্তরে আমরা যদি অন্তরকে ব্যবহার করে। আমাদের অন্তর দ্বারা বিনয়ে অবলম্বন না করে আমরা যদি অহংকারকে বেছে নিই অহমিকা দেখাই প্রদর্শন করি অথবা নিজেকে বড়ো বলে জাহির করি অথবা ভাবি তাহলে এর জন্য আল্লাহ তালা সাজা বা শাস্তি দিবেন বলে অঙ্গীকার করেছে সময় সুধি। তাহলে বুঝতে পারলাম অন্তর দ্বারা আল্লাহ সুহানহত আলা আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার উভয়টি করবেন যেমনটি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় যে সমস্ত কর্ম সম্পাদন করি সেগুলো ভালো এবং মন্দর উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার দেওয়ার কথা বলেছেন সুপ্রিয় দর্শকবৃন্দ অন্তরের আমল সমূহের গুরুত্ব কতখানি এটি বোঝার জন্য দ্বিতীয় আরেকটি পয়েন্ট আমরা উল্লেখ করবো সেটি হলই অন্তর এর আমল সমূহ এত গুরুত্বপূর্ণ যে অন্তরের আমল একটু এদিক সেদিক হলে বা অন্তরের আমল যদি মন্দ হয়ে যায় খারাপ হয়ে যায় কোনো কোনো সময় মানুষ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার করে যত আমলই করে না কেন আল্লাহ সুবাহান তালা তার সমস্ত আমলকে বরবাদ করে দেন তার কোন আমল আল্লাহ আল্লাহতালা গ্রহণ করেন না যদি সে অন্তরকে ব্যবহার করে এমন কোনো কাজ করে যেটি করলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলসমূহ ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে নিশ্চয় বুঝতে পেরেছি যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় সম্পাদিত আমলের চাইতে অন্তর দ্বারায় কল্পের দ্বারায় সম্পাদিত আমল গুরুত্বপূর্ণ কারণ আমার বাহ্যিক কোনো কর্মে আমার অন্তরের আমলকে নষ্ট করতে পারে না কিন্তু অন্তরের আমল আমার বাহ্যিক অঙ্গ আমলকে নষ্ট করে দিতে পারে উপোমা দিলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ইশা আল্লাহ যেমন ধরুন আমি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাদ সিয়াম ইত্যাদি পালন করছি অথচ আমার অন্তরে আল্লাহ তালার প্রতি শির আমি মনে করি যে আল্লাহ যেরকম আমাকে রক্ষা করতে পারেন কোনো মাজারে শাহিত কোন পীর বুজুর্গ তিনিও আমাকে রক্ষা করতে পারেন সন্তান দিতে পারে। আল্লাহ যেরকম বিধান দেওয়ার মালিক এরকম অন্য কাউকে আমি বিধান দেওয়ার মালিক বলে মনে করলাম সম্মানিত শুধু আমার অন্তরের এই শির্ক আমার অন্তরের এই কুফুরি এই বিশ্বাসটুকু আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত সালাদ সিয়াম হজ জাকাত সমস্ত আমলকে নষ্ট করে দিবি আল্লাহ সুত করেন বলেন অমাই ইয়েক ফুর বিল ইমান জীবিত ইমান আনার পরে আবার কুফুরিতে লিপ্ত হবে ইমানকে কুফুরির সাথে মিশিয়ে ফেলবে ফাত হ্যাবি তালু তার আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অন্তর এমন একটি অঙ্গ অন্তরের আমল এতটা গুরুত্বপূর্ণ যে অন্তরের ক্রিয়া ভুল হলে বেঠিক হলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কৃত ভালো কাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এর বিপরীত হবে না অর্থাৎ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে কোনো মন্দ কাজের কারণে অন্তরের ভালো কাজ নষ্ট হয়ে যাবে এরকম ক্যান্সেল হয়ে যাবে এরকম কথা বলা হয় অন্তরের আরেকটি কর্ম আছে যেমন অহংকার হাদিসে আর্শের রসুল্লাহ সাল্লামে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যারা অহংকার করবে তাদের ঠিকানা যাহান নাম তাহলে আমি অন্তর দিয়ে যদি অহংকারে লিপ্ত হই তাহলে আমার বাহ্যিক অনেক কর্ম যেগুলো বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে আমি সম্পাদন করেছি সেগুলো সব বেকার হয়ে যাবে অর্থহীন হয়ে পড়বে অতএব সময় তো শুধুই আসল উপলব্ধি করার চেষ্টা করি যে অন্তরের দ্বারায় সম্পাদিত যে সমস্ত কর্মকাণ্ড এগুলোর গুরুত্ব অপরিসীম সময় হল সামান্য এবং ছোট একটি বিরতি নেওয়ার বিরতির পর ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনাকে আরও পরিপূর্ণভাবে আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ আমরা আবারও হাজির হব সামান্য সময়ের জন্য বিরতি যাচ্ছি আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন এ সাবাদ ব্যক্ত রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 सम्र जीवन के सफल कर दिन सकाल सन्धाय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 আবারও আপনাদের স্বাগতম কথা চলছিল অন্তরের আমলসমূহের গুরুত্ব প্রসঙ্গে অন্তরের কাজসমূহের গুরুত্ব আমরা অনেকেই আমাদের সমাজে অনুভব করি না আমরা শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা হয়তো অনেকেই করি কিন্তু আমার অন্তরধারায়ও যে অনেকগুলো ভালো কাজ হতে পারে সেটি আমরা ভাবি না আবার আক্ষেপের বিষয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত গুনাহের কাজ অন্যায় এবং অত্যাচারের কাজ আমরা করে থাকি ঠিক একইভাবে অন্তর দ্বারাও অনেকগুলো অন্যায় অত্যাচার অবিচার এবং গুণাহের কাজ সম্পাদন হতে পারে এ বিষয়ে সম্পর্কে আমাদের ধারণাই খুব কম অথচ অন্তরের কাজ সমূহের জন্য আল্লাহ সুহান তালা আমাদেরকে ঠিক তেমনই বিনিময় দিবেন যেমনটি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলোর কারণে যেরকম বিনিময় আমরা পেয়ে থাকি বা পাব সময় তো সুধি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 আমাদেরকে তার বিনিময়ে আল্লাহ তালা মর্যাদা দেবেন ওয়াদাস মন্তওয়া আলিল্লা রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তালা তার মর্যাদাকে বুলন্দ করবেন পক্ষান্তরে আমরা যদি অন্তরকে ব্যবহার করে আমাদের অন্তর দ্বারা বিনয়ে অবলম্বন না করে আমরা যদি অহংকারকে বেছে নিই অহংিকার দেখাই প্রদর্শন করি অথবা নিজেকে বড়ো বলে জাহির করি অথবা ভাবি তাহলে এর জন্য আল্লাহতালা সাজা বা শাস্তি দিবেন বলে অঙ্গীকার করেছে সময় তো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 এমন কোনো কাজ করে যেটি করলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলসমূহ ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে নিশ্চয় বুঝতে পেরেছি যে অঙ্গ প্রত্যঙ্গের সম্পাদিত আমলের চাইতে অন্তর দ্বারা কল্পের দ্বারায় সম্পাদিত আমল গুরুত্বপূর্ণ কারণ আমার বাহ্যিক কোন কর্মে আমার অন্তরের আমলকে নষ্ট করতে পারে না কিন্তু অন্তরের আমল আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলকে নষ্ট করে দিতে পারে উপমা দিলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ইশা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 যারা অহংকার করবে তাদের ঠিকানা যা হারলাম তাহলে আমি অন্তর দিয়ে যদি অহংকারে লিপ্ত হই তাহলে আমার বাহ্যিক অনেক কর্ম যেগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি সম্পাদন করেছি সেগুলো সব বেকার হয়ে যাবে অর্থহীন হয়ে পড়বে অত সময় তো শুধু আসল উপলব্ধি করার চেষ্টা করি যে অন্তরের দ্বারায় সম্পাদিত যে সমস্ত কর্মকাণ্ড এগুলোর গুরুত্ব অপরিসীম আমি বহু সম্পদ ব্যয় করলাম অথবা আমি শরীর আমার দেহ আল্লাহর দেওয়া দেহ দিয়ে আমি আল্লাহ রাস্তায় জেহাদ করলাম অথবা অনেক ভালো কাজ করলাম কিন্তু আমার অন্তরে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আমার এই ভালো কাজের কোনো উপকারিতা বই আনবে না বরং আমার এই সমস্ত আমল সমূহ বরবাদ হয়ে যাবে অন্তরের উদ্দেশ্য সঠিক না থাকার কারণে সময়ত উপস্থিতি এই জন্য আল্লাহ সবহান তালা অন্তর আমলের প্রতি বা অন্তরের প্রতি ভিন্ন বা এক্সট্রা গুরুত্ব নেওয়ার জন্য বলেছেন এবং রসুল্লাহ সাল্লা বিভিন্ন হাদিসে অন্তরের প্রতি বিশেষভাবে যত্নশীল হওয়ার প্রতি ইঙ্গিত বহু হাদিস বর্ণনা করেছেন সম্মানিত দর্শকবৃন্দ অন্তরের আমল সমূহের গুরুত্ব বুঝার জন্য আরেকটি পয়েন্ট আমরা উল্লেখ করছি সেটি হল এই অন্তরের আমলসমূহ সমূহ এতটা গুরুত্বপূর্ণ যে অন্তরের আমলসমূহ মানুষকে জাহান্নামমুখী করে দেয় মানুষকে তেমতের ময়দা আনে জাহান নাম থেকে মুক্ত হওয়ার পথ বন্ধ করে দেয় আবার অনেক সময় অন্তরের আমল সমূহ মানুষকে শুধুমাত্র অন্তরের আমলটি মানুষকে জান্নাতে পৌঁছে দেয় বাহ্যিক অঙ্গ আমলে যদি ততটা পরিব্যাপ্তি না থাকে বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি অনেক বেশি আমল নাও করে কিন্তু অন্তর যদি পরিচ্ছন্ন থাকে ভালো থাকে তাহলে দেখা যায় অল্প সামান্য আমলই তাকে মুক্ত করে দেয় আজ আমাদের সমাজে আমরা কি দেখি আমাদের হাত পা বা অঙ্গ ব্যবহার করে আমরা বাহ্যিক অনেক আমল অনেক ভালো কাজ করার চেষ্টা করি যেটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভালো দিক কিন্তু এর পাশাপাশি অত্যন্ত দুঃখজনক এবং আক্ষেপের বিষয় হল এই যে আমাদের অন্তরে হিংসা অন্তরে বিদ্বেষ অন্তর নানা রোগে আক্রান্ত দুনিয়ার মোহে আক্রান্ত অন্তরের ব্যাপারে আমাদের বিশেষ কোনো যত্নশীলতা নেই অথচ এই দুই তিনটি যে পয়েন্ট উল্লেখ করা হলো সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার সালাত সিয়াম ইত্যাদির প্রতি গুরুত্ব আরোপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ অন্তরের প্রতি আমার কেয়ার নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সময়ত শ্রুতিবৃন্দ অন্তরের আমল সমূহ কেন গুরুত্বপূর্ণ তার আরেকটি কারণ হলো যে অন্তরের আমল সমূহের মাধ্যমে মানুষ অনেক উচ্চ মর্যাদা লাভ করতে পারে অনেক সম্মান লাভ করতে পারে যেটি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কৃত আমল দ্বারা সম্ভব হয় না এ প্রসঙ্গে সাহাবি আবদুল্লিবনে আব্বাস রদিয়াল্লাহ তাল বর্ণিত একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি যে ঘটনায় রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এর সাথ করেছেন যে কেমতের দিন ইন্নারি জুলাইসা আল্লাহ তালার যে আড়স হবে স্টেজ হবে কেমন দিন সে স্টেজের দুই পাশে আল্লাহ সুবাহান তালা কিছু নূর তথা আলোর তৈরি কুরসি বা আসন রাখবেন মেম্বর রাখবেন সেগুলোতে কিছু মানুষ বসবে এই যে আল্লাহর পাশে আল্লাহর আড়সের পাশে আল্লাহরের স্টেজের পাশে নোরের তৈরি মেম্বরে বসে থাকবে এই সম্মানিত ব্যক্তিবর্গ সম্পর্কে বলা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তারা কোনো নবীগণ হবেন না শহীদ গণনন এমনকি সিদ্দিক গণনন এ সমস্ত লোকেরা হলেন ওই সমস্ত লোকেরা যারা তাদের অন্তর দিয়ে আল্লাহ সুবাহাস ওই সাহাবির কথা আমরা স্মরণ করতে পারি যে সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামকে কেয়ামত কব হবে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন মহাদা আদাত তাহা তুমি যে কেয়ামতের সময় ক্ষণ জানতে চাইছ তুমি ক্যামতের জন্য প্রস্তুতিটা কিনেছো দেখি সে সাবে উত্তর করলেন ইয়া ইয়ারসুলাল্লাহ ক্যামতের জন্য আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারিনি তবে একটি কাজ করি সেটা হলো আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কোন কোনো ভাবনায় সুরায় কুলহাল্লাকে ভালোবাসার কথা বলা আছে রসোল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইহা দৃষ্টিকেও আমরা বুঝতে পারলাম যে অন্তরে অবস্থিত বা অন্তর দ্বারায় সম্পাদিত আমল তথা ভালোবাসা আল্লাহকে ভালোবাসা তার রাসুলকে ভালোবাসা এমন একটি আমল যেটি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে যেটি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে অথবা এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে অন্তর আমল ধারায় মানুষ অনেক বেশি বড় মর্যাদা ও লেখার হতে পারে অন্য হাদিসে আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে আক্রাবন্যা আসে আহাবন্যা আসে ইলাইয়া তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার এবং যে ব্যক্তি আমাদের ময়দানে বা জান্নাতে আমার সবচেয়ে কাছে থাকবে নিকটবর্তী থাকবে সে ব্যক্তি হল তোমাদের ভিতরে যার উত্তম আখলাগ এবং উত্তম চরিত্রের সবচেয়ে ভালো উত্তম চরিত্র যে ব্যক্তি অর্জন করেছে যার উত্তম চরিত্র আছে সেই ব্যক্তি উত্তম ব্যবহার আখলাক যার ভিতরে আছে সে আমার কাছাকাছি থাকবে তাহলে বুঝতে পারলাম আখের এত তথা জান্নাতে পরকালে আমরা উচ্চ মর্যাদা লাভের জন্য অন্তরের আমল সময়ের কোনো বিকল্প নেই সময় তো শুধুই তিন চারটি পয়েন্ট আলোচিত হলো যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম অন্তরের আমল কতখানি গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্ট রয়ে গেছে সেগুলো ইনশা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সকলকে যে যেখানে আছেন কল্যাণে রাখুন সুস্থ এবং স্বাভাবিকভাবে রাখুন এই কামনা রেখে আজকের মতো এই পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ। फिल्ट करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर बर्तमान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 प्रमाणित गोष्टी पाथर की तुम रसुल्लामर मध्य रही उत्तम आदर्श की रविवार सन्धार पांच ट्रचार रत बारोटेश